সপ্তবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ পূর্ণ জ্ঞান দেহ ও আত্মা আলাদা শ্রীমুখ কথিত চরিতামৃত সন্ধ্যা হইল শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন কি পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন ঘরে লাটু শশী শরৎ ছোট নরেন পল্টু ভূপতি গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন গিরিশের সঙ্গে থিয়েটারে শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন গান গাইবেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি কাল রাত তিনটার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলুম বৃষ্টি হলো, ভাবলুম দোরটোর খুলে রেখেছে না কি করেছে কে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের ততক্ষণ যত্ন করতে হয় কিন্তু দেখছি যে এটা আলাদা কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আলাদা নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা শাঁস আলাদা হয়ে যায় তখন নারকেল টের পাওয়া যায় করছে। যেমন খা পার তরবার খা পালাদা তরবার আলাদা তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না গিরিশ পণ্ডিত শশোধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন তাহলে অসুখ সেরে যাবে ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে শ্রীরামকৃষ্ণ অনেক দিন হলো আমার তখন খুব ব্যায়াম কালীঘরে বসে আছি মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হল কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না বললুম মা হৃদে বলে তোমার কাছে ব্যায়াম কথা বলতে আর বেশি বলতে পারলাম না বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইড এশিয়াটিক সোসাইটিজ মিউজিয়াম সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ অর্থাৎ স্কেলিটান অমনি বললুম মা তোমার নাম গুণগান করে বেড়াব দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো সিদ্ধাই চাইবার জো নাই প্রথম প্রথম হৃদে বলেছিল হৃদের আন্ডারে ছিলাম কিনা মার কাছে একটু ক্ষমতা চেয়েও কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম ত্রিশ পঁয়ত্রিশ বছরের রাড কাপড় তুলে ভরভর করে হাঁকছে তখন হৃদের উপর রাগ হল কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে এইবার রামতারণের গান হইতেছে আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তার মাধুরী বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার ডাক্তার গিরিশের প্রতি গান এসব কি অরিজিনাল গিরিশ না এডুইন আর্নল্ডের থট আর্নল্ড সাহেবের ভাবলোয় গান রামতারণ প্রথমে বুদ্ধ চরিত হইতে গান গাইতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাদি হাসি কোথা যাই সদা ভাবি গোতাই করো হে চেতন কে আছো চেতন কত দিনে আর ভাঙিবি সপন কে আছো চেতন ঘুমাইও না আর দারুণ এঘর নিবিড় আধার করো তম নাশ হও হে প্রকাশ তোমাভিনে আর নাহিকো উপায় তব পদে তাই স্মরণ চাই এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন আবার গান হইতে লাগিল কোঁ কোঁ কোঁ বহরে ঝড় এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন একই করলে পাইশের পর নিমঝোল যাই গাইলে করতম নাশ অমনি দেখলাম সূর্য উদয় হওয়া মাত্র দিকের অন্ধকার ঘুচে গেল আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে রাম তার আবার গাইতেছেন দিন দূরিত দুরিত বারিণী সত্য রজতম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধন কারিণী সগুণা নির্গুণা সর্বস্বরূপিনী পরের গান ধরম করম সকলই গেল শ্যামা পূজা বুঝি হল না মন নিবার নারী কোনো মতে ছিছি কি জালা বল না এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন পরের গান চলিতে লাগিল রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো